রসুল্লাহ সাল্লাহ কুবা থেকে মোদিনার দিকে রওনা হয়েছেন প্রতি মধ্যে জুম্মান নামাজ পড়েছেন এবং তিনি মোদিনায় পৌঁছেছেন ওনার উঁট থেমে গেছে তিনি আবু আইব আলির বাসায় উঠেছেন এখানে কিছু জিনিস সামান্য বাকি রয়ে গেছে যে কুবা থাকা অবস্থায় আরো কিছু হিজরত ঘটে কিছু কিছু সাহাবি যারা মক্কায় অল্প কিছু সাহাবি বাকি থেকে গিয়েছিলেন ওনারাও হিজরত করেন তাদের কয়েকজনের একটু কাহিনী আসবে ওটা আমরা আগে সেন নেই তাই পরে মসজিদের নবাবির প্রসঙ্গে আমরা পরে যাবো ইনশাল্লাহ আল্লা রবুর আলমিন সাহাবিদেরকে যখন হিজরত করে আনলেন ওনারা কিন্তু খুব কষ্ট করেছেন সব রেখে দিয়ে চলে এসেছেন মদিনায় আনসারীরা ওনাদেরকে হেল্প করেছেন তারপরে ওনারা অনেক কষ্ট করতে হয়েছে আল্লাহ তালা ওনাদের প্রশংসা করেছেন যারা মোহাজির মক্কায় সবকিছু ছেড়ে হিজরত করে এসেছেন তিনি কালাম হাসরের আট নম্বর আয়তে বলেন উখ্রেম ফানুরো হুলে ই কাহু স্তা গরিব মহাজের জন্য যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের ঘর বাড়ি থেকে এবং তাদের সম্পদ সবকিছু থেকে কেন তারা এই ত্যাগ এবং কোরবানি করেছেন তারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছ থেকে অনেক বড় পুরস্কার আশা করেন আল্লাহ সন্তুষ্ট আশা করেন আল্লাহ ওয়াসুল্লাহ তারা আল্লাহ এবং তার রাসুলকে সাহায্য করেন আল্লাহকে তো সাহায্য করা লাগে না আল্লাহ তো নিজেই সবাইকে সাহায্য করেন কিন্তু মানুষকে আল্লাহ দেখতে চান তারা আল্লাহর দিনের জন্য কি করে আল্লাহর নবীকে সাহায্য করে দিন প্রতিষ্ঠার জন্য দিনের প্রচার করার জন্য দিনকে দুনিয়ার মানুষের কাছে পৌঁছানোর জন্য নিজেরা আমল করার জন্য কি পরিমাণ চেষ্টা সাধনা করে এটাকে আল্লাহ সাহায্য হিসাবে বলেছেন উল্লাকমদ সয়াদ এরাই হচ্ছে সত্যিকার সত্যবাদী যারা নিজেদের সবকিছুকে আল্লাহর দিনের জন্য কোরবানি করতে হিজরত করতে রাজি হয়ে গেছেন এত কষ্ট করেছেন কোন কোন সময় এসেছে যে ওনারা যখন শীতকালে মদিনায় মক্কা মদিনায় কিন্তু শীতকালে কোন কোনো সময় ভালোই শীত পড়ে খুব ঠান্ডার প্রকোপ থাকে মরুভূমিতে ঠান্ডাটাও কিন্তু খুব শক্ত ঠান্ডা হয় সকালবেলা বিশেষ করে তো ওনারা কোন গায়ের কাপড় তেমন কিছু ছিল না শীত থেকে বাঁচার জন্য। ওনারা কি করতেন গর্ত খুঁড়তেন একটু গর্ত খুঁড়ে যে ঠান্ডা বাতাস হু করে গায়ে লাগে এটা থেকে বাঁচার জন্য গর্তের ভিতরে গিয়ে বসে থাকতেন এই পাতলা কাপড় পরে যে অন্তত বাতাসের ঠান্ডা যে জোরে বাড়ি দেয় ঠান্ডা বাড়িটা থেকে নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য। কোনো খেতা কম্বলের চেয়ে বেশি কিছু নেই ওনাদের কষ্ট হয়েছে সব ফেলে এসেছেন মক্কায় গরিব ছিলেন না কিন্তু আল্লাহর দিনের জন্য সব কোরবানি করে চলে এসেছেন রসুল মাঝে মধ্যে ওনাদের সঙ্গে আলী কেলামা হে মহাজির যারা আজকে দারিদ্র অবস্থায় পতিত হয়েছ তোমরা আজকে গরিবের হালাত মোকাবিলা করছ তোমাদের জন্য আমি সুসংবাদ দিচ্ছি কেয়ামতের দিন তোমাদের জন্য ইন্টেজার করছে কাবলা আগনি যারা ভালো মুসলিম কিন্তু ধনী যারা সম্পদশালী হয়ে থাকার সুযোগ পেয়েছেন তাদের তুলনায় তোমরা যারা মহাবত করতে গিয়ে আজকে দারিদ্রতায় পড়ে গিয়েছ তোমরা ধনী সাহাবিদের অর্ধ দিন আগে জান্নাতে যাবে আগে দিন আগে জান্নাতে যাবে। জাননাতে আগে গেলে আর কি ব্যাসকম হলো আমাদের হিসাবে কিন্তু তিনি বলেন মিকদার ও খামসে মেয়াতিস কিন্তু সেই এক দিন হচ্ছে আখের এই অর্ধ দিন কত দিন। দুনিয়ার নিয়মের পাঁচশো বছর কারণ কেমতের দিন এক একদিন হবে মেকদা রুহু আলফাসানা আলফা কোন আসছে কোনো জায়গায় আলফোসানা এসেছে হাজার বছর এসেছে কাজেই ধনীরা গরীব সাহাবিরা ভালো মুসলমানরা ধনী ভালো মুসলমান সাহাবিদের তুলনায় বা যে কোনো ধনী মুসলিম তুলনায় পাঁচশো বছর আগে জানাতে যাবে সে সংবাদ সুসংবাদ তিনি তাদেরকে দিলেন আলহামদুলিল্লাহ সাহাবিরা এটা ত্যাগ কিভাবে করেছেন তার একটা আসছে সাহাবি সোহাইব আর রুমি রাজি সাল্লাম কুবা থাকা অবস্থাতেই তিনি হিজরত করে কুবাই পৌঁছেছিলেন ওনার ঘটনা আসছে নবী করিম সাল্লা সাল্লাম চোদ্দ দিন কুবাতে ছিলেন এই চোদ্দ দিনের ভিতরেই সোহাইব আর রুমি ওনার পরে রওনা করে কুবাই পৌঁছেন কিভাবে তিনি ওনার নাম হচ্ছে সোহাইব আর রুমি তিনি সহাইব আর রুমি অরিজিনালি রোম বলা হতো তুর্কি এক তুরস্ক থেকে থেকে ইউরোপের যতদূর আছে আরবরা সেটাকে বলতো রোম পুরোটাই রোম যদি এখন রোম ইতালির একটা শহর রোমান সভ্যতা যখন বলা হয় তখন গোটা গোটা ইউরোপীয় সভ্যতার দিকে ইঙ্গিত হয় সেই হিসেবে তিনি তুরস্ক থেকে ছিলেন রোম তিনি কৃতদাস হয়ে গিয়েছিলেন কোন কারণে কৃতদাস হয়ে গেছেন পরে তিনি নিজে ব্যবসা বাণিজ্য করে আজাদ হন মুক্ত হন এবং তিনি খুব ভালো মালদার হয়ে যান অল্প সময়ে মক্কায় ব্যবসা বাণিজ্য করে তিনি অনেক মালদার হয়ে গেলেন আর তিনি ইসলাম কবুল করলেন তো উনি ইসলাম কবুল করার পরে এদিকে মালদারও হয়ে গেছেন এখন তিনি হিজড় করতে আসবেন তিনি হিজরত করার জন্য বের হয়ে গেলেন তখন মক্কা লোকেরা ওনাকে ঘিরে ধরল কফার করাই তুমি আমাদের কাছে এসেছিলে অনেকটা কপর দরিদ্র একজন সাহেব হিসাবে আইনদানা আমাদের মধ্যে ব্যবসা বাণিজ্য করে তুমি অনেক মালদার হয়ে গেছ অনেক ধনে হয়ে গেছ এখন তুমি এসব মালটাল নিয়ে চলে যাবে তা হবে না তোমাকে আমরা এভাবে যেতে দেব না তো বললেন কি আর হিজরত করতে ছেড়ে দেবে বলো ঠিক আছে তাহলে যাও টাকা পয়সা দিয়ে তাহলে তোমরা আমরা তোমাকে ছেড়ে দেব তিনি বললেন উকু জাল তুলাকুম্যালি আমি সাক্ষী দিচ্ছি তোমাদেরকে সাক্ষী সাক্ষ্য হিসাবে নিচ্ছি আমি আমার মেইন সম্পদ তিনি কি করেছিলেন ওনার ঘরের দরজার নিচে গর্ত করে সিন্ধুক অথবা কোন একটা কলসির মধ্যে প্রচুর পরিমাণ স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা দেখে গিয়েছিলেন কোনদিন যদি আসার সুযোগ নিয়ে যাবেন তখন এখানে এখানে আমার সমস্ত পঞ্জীবিত সম্পদ আছে তারা সবগুলো নিয়ে গেল তিনি খালি হাতে চলে আসলেন শুধুমাত্র নিজের রাহা খরচ ছাড়া তারা আর কিছু আনতে দিল না নাকি। তিনি যখন মদিরা বা কোবাতে পছলেন তখনও রসদুল্লাহাম কোবাতে আছেন ওনাকে ঢুকতে দেখে দেখা হয়েই রসাম ওনাকে ওয়েলকাম করলেন বললেন তোমার এই লেনদেনের চুক্তি বড়ই মুনাফা করলো অনেক লাভবানের চুক্তি করলে তুমি তোমার এই যে লেনদেন করলে এই লেনদেনটা খুব লাভজনক হয়ে গেল তিনবার বললেন অর্থাৎ তোমার দুনিয়াকে কোরবানি করে দিয়ে যে তুমি আখেরাতকে খরিদ করেছ আখেরাতের সফলতা কামিয়াবি এটা অনেক ভালো কাজ করেছ অনেক লাভবান তুমি হয়ে গেলে তোমার তিনি বলেন এই জন্য যে টাকা পয়সা হারানোর যদি ওনার মনে কোনো সময় আফসোস চলে আসে সেটা যেন আল্লাহ দূর করে দেন কারণ তিনি অনেক বড় কামিয়াবি অর্জন করছেন ফাকুলিয়া রাসুলাল আহাদুন ইল্লা আকবর আখবরাকিব্রাই আপনি কিভাবে জানলেন যে আমি সব দিয়ে আসতে হয়েছে আমার আগেতে কেউ আপনাকে দৌড়ে এসে খবর দিতে পারে নাই। তাহলে নিশ্চয়ই জিব্রাইল আলা কাজ করেছেন আপনাকে এই খবর দিয়েছে এবং ওনার উপলক্ষেই আল্লাহ তালা একটি আয়াত নাজিল করলেন সেটা হচ্ছে সুরা আলব সাত নম্বর আয়াত অমিন লোকদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তারা সন্তুষ্টিকে খরিদ করে নেয় তার বিনিময়ে কি বিক্রি করতে হবে তারা কোন পরোয়া করে না কি দিলে কি দান করলে। কি ত্যাগ করলে কোরবানি করলে আল্লাহ সন্তোষী অর্জন হয় সেটার জন্য তারা প্রস্তুত তাদের কোনো নাই দ্বিধা হবেন তাদের প্রতি আল্লাহ অনেক রহম করবেন এই হচ্ছেন সোহাইবা রুমের ঘটনা আরেকজন কৃতদার সালমান নবী করিম সাল্ল আসলামের কাছে আসা কোবাতে দেখা করার আরেকটি ঘটনা ঘটে থাকা অবস্থা ইসলাম করলেন এটা নিজে বর্ণনা করেছেন অনেক সাহাবি ওনার কাহিনী শুনেছেন ওনাকে জিজ্ঞেস করেছেন আপনার ইসলাম গ্রহণ করার কাহিনী তো সাংঘাতিক আমাদেরকে একটু বলেন তো বিস্তারিত তিনি বললেন একসময় তিনি বললেন যে আমি পারস্য দেশের ইরান দেশের বাসিন্দা ছিলাম আসবাহান যেটাকে ইস্পাহান বলা হয় ওই এলাকার আমার যে গ্রামে থাকতাম আমার গ্রামের যিনি মাতব্বর ছিলেন চেয়ারম্যান তিনি ছিলেন আমার পিতা আমার পিতা মোটামুটি ধনশালী ছিলেন ভালোই ধনী মানুষ ছিলেন আমাদের গ্রামের নাম ছিল যাই যাই এই গ্রামের নাম আর তিনি বলেন যে আমার ছেলে মেয়েদের মধ্যে ভাই মধ্যে আমি ছিলাম আমার পিতার সবচেয়ে প্রিয় সন্তান তিনি আমাকে এত আদর করতেন আমাকে চোখের সামনে থেকে কোন সময় সরাতেন না একবারে মেয়েদের মতো আমাকে ঘরে রাখতেন আমি আবার বাবার কাছে আছি এবং বাবা আবার খুব ধর্মানুরাগী সো ধর্মের যে পারসিক ধর্ম অগ্নি পূজারীর ধর্ম বাবা সেই ধর্মের খুব বড় একজন সেবক সে ধর্মের জন্য একেবারে নিবেদিত প্রাণ এবং এই প্রিয় ছেলেকে ওই ধর্মের খুব ভালো তালিম দিয়েছেন এবং ধর্মের কাজে লাগিয়েছেন এবং তাদের ধর্মের মূল কাজ হল আগুনের পূজা করা আগুনের পূজা হলো মেইন আগুন হলো তাদের মেইন মাহ বুধ এদেরকে বলা হয় পার্শ্বিক ধর্ম তো বলে যে আমি আব্বা আমাকে এই কাজে লাগিয়ে দিলেন আমাদের বাড়িতে কিভাবে এই আগুনটাকে মাহুদটাকে কিভাবে ঠিকঠাক রাখা যায় মাহবুদের খেদমত করতাম আমি অনেক এরপরে একদিন বাবা আমাকে বললেন যে আমার একটু বেশি আমার কিছু কনস্ট্রাকশন কাজ চলতেছে বাড়িতে বাইরে ওনার যে ল্যান্ড আছে ক্ষেত খামার আছে ওখানে বিশাল খেত আছে এবং ওখানে অনেক চারণভূমি আছে অনেক বিশাল বাতান আছে ওনার গরু ছাগলের ভেড়ার পালগুলো আছে তো বাবা ওখানে যান লুকাপটা করতে বলে আজকে বলেন তুমি বাবা আজকে আমার ওখানে যাও আমি বাড়িতে একটু বিজি আছি কনস্ট্রাকশন কাজটা নিয়ে তুমি ওখানে গিয়ে দেখবার সব ঠিকঠাক আছে কিনা শুনতে পারা তুমি বাড়িতে আসবা সালমান বাড়ি আমি যে এটাকে বেশ দূরে বাড়ি থেকে সেখানে গিয়ে দেখি যে আমি পাশেই একটা ছোট্ট ঘর আছে একটা এবাদত খান আমার মনে ওখানে দেখতে পেলাম যে কিছু খ্রিস্টান তাদের এই এবাদত খানে জমা হয়েছে এবং তারা খুব সুন্দর করে নামাজ পড়ছে এবং সুললিত কণ্ঠে তেলাবাত করছে তিনি আর কোন ধর্ম দেখানো নাই মানুষও দেখেন নাই তিনি তো তার বাড়িতে তার বাবা রেখে দিয়েছেন এই প্রথমবারের মতো তিনি খ্রিস্টানদেরকে দেখলেন যে পার্স দেশে অল্প কিছু খ্রিস্টান ছিল পাশের গ্রামে সুন্দর করে নামাজ পড়ার আওয়াজ আমার কানে আসলো আমি কি তাদের তামসা দেখলাম কি সুন্দর করে তারা নামাজ পড়ে ওরা কিন্তু ছিল মনে হয় খ্রিস্টানদের মধ্যে তখন তাদের ভিতরে ও অন্য ধরনের সেরেক এগুলা তখন ঢুকে নিয়ে যেমন ওরা কায় নাউফল নবী করিম সালামের সময় তিনি খ্রিস্ট অনুসারে ছিলেন কিন্তু খ্রিস্টান বলে তাদের নামাজ দেখে আমি এত ভালো লাগলো কি সুন্দর এবাদত কি সুন্দর দিন ধর্ম আমরা কিশোর আগুনের পূজা করি ওনার ভিতরে বিরাট প্রভাব পড়ে গেল তিনি এখানে কিসের খেট খামারে দেখাশোনা করবেন ওদের তামসাই দেখবেন শুধু তারা কি করে না করে তাদের সঙ্গে অনেক সময় কাটালেন তারপরে সূর্য ডুবা পর্যন্ত ওদের পাশে আমি থাকলাম আর বললাম যে তোমাদের এই দিনের আসল ভূমি বা আসল জায়গা কোথায় মার্কাজ কোথায় এখানে তো তোমাদের খুব মাইনরিটি কিন্তু তোমাদের মেইন ধর্ম কোথায় এখন কালচার হয় তারা বলল বিশ্রাম যে সাম দাসে সিরিয়া অঞ্চলে ওইখানে আমাদের ধর্ম লোকজন বেশি ওই সময় সিরিয়া ছিলাম আর দেখভাল করার কাজ বাবা তো এদিকে পেরেছান চতুর দিকে লোক পাঠিয়েছে গেলো কই তা অনেক লেট এগিয়েছে বলে যে আইনা কোনটা কোথায় ছেলে সারাদিন আর কি কি কাজ দিলাম কাজটা কিছু না। তখন বলে যে বাবা কি বলবো আমি এরকম কিছু লোককে দেখলাম তাদের তাদের এবাদতর সুললিত কণ্ঠের তেলাওয়াত দেখে হয়ে গেলাম তাদেরকে ছাড়তে পারলাম না তাদের নামাজ এগুলো ভালো করে দেখলাম এখন সূর্য ডুবা পর্যন্ত দেখলাম এটা দেখে তখন আমি চিন্তা করলাম যে এই দিনটা তো অনেক ভালো দিন আমাদের দিনের থেকে হা দা মিন উমিন দিনে হা দা মিন খাইরুমিন দিনে না আমাদের দিনের থেকে অনেক ভালো দিন এটা এত সুন্দর ধর্ম বাবা কলে সর্বনাশ নাই দিনে খাই এই দিনের ধর্মের কোনো কোন নাই এটা মোটাই কোনো ভালো দিন না দিন কিন আবা খাইরুম্মিন হো তোমার ধর্ম তোমার বাপদাতার ধর্ম কত ভালো ধর্ম কি বল তুমি আমি ভালো করে দেখছি বাবা বলে যে হয়েছে কাজ এখন বাবা ভয় পড়ে গেল তাকে বাইরে দিবে না তার পায়ে শৃঙ্খল লাগিয়ে দিল কড়া লাগিয়ে দিল সেজন্য আর ঘর থেকে বের না হতে পারে বাবা আটক এখন কিন্তু ছেলের মাথায় এমন ঢুকা ঢুকেছে ছেলে পরে চিরকুট পাঠিয়ে কোনো একটা লোককে দিয়ে ওদের কাছে দিলো যে আমারতে এই অবস্থা তো তোমাদের যদি কখনো দেখো সামদেশের লোক এদিকে আসে এবং এখান থেকে আবার যায় কোনো বাহিনী আমাকে একটু খবর দেবা আমি তাদের সঙ্গে দেখা করব এবং তাদের সঙ্গে আমি চলে যাবো সামদেশে তো সময় মতো কিছুদিনের মধ্যেই একটি গ্রুপ আসছিল ব্যবসা বাণিজ্য করার জন্য তারা খ্রিস্টান তো এরা যোগাযোগ করে তাকে খবর দিল সে কোন রকমের অপেক্ষায় ছিল যে তার বাড়িতে কিছু ভিত্ত চাকর বাকরম খুম তাদের গোপনে বলে দিয়েছিল যে একজনে আমার এটা খুলে দেবা আমি রাতের অন্ধকারে পালিয়ে চলে যাব চলে আসলো তাদের সঙ্গে এবং ঠিক তারা তখন রওনা দেবে ওই মুহূর্তে সে খবর দিয়েছে তারা তখন রওনা করে দেবে তার আখ্যান দিয়ে আমাকে খবর দিবা। আমি পালিয়ে এসে যেন তাদের সঙ্গে দৌড়ে ভেগে চলে যেতে পারি আমার আবা খুঁজিয়ে যেন না ইরান থেকে সিরিয়া পৌঁছে গেলেন আহ তখন ওখানে গিয়ে তাদের দিনদারি ভালো করে দেখলেন বললেন কুল মিন আফদালু আহলে হাদুদ্দিন মান আফদালু আহলে হাদ ওখানে গিয়ে আমি খ্রিস্টান জিজ্ঞেস করলাম তোমাদের মধ্যে তোমাদের দিনের ব্যাপারে সবচেয়ে ভালো কোন লোকটাকে তোমরা মনে করো আমাকে তার সঙ্গে আমি ভালো করে থেকে দিনটা তখন বলল যে এ বাদত খানের মধ্যে যে ইমাম পর্যায় বা আলিম যিনি আছেন আমাদের যিনি প্রিস্ট আছেন উনি হচ্ছেন আমাদের মধ্যে সবচেয়ে ভালো এই বিষয়ে আমাদের দিনের ব্যাপারে রপ্ত করতে চাই আপনি আমাকে অ্যালাউ করবেন নো প্রবলেম ফাইন ওয়েলকাম তা আমি তার খেদমত করতাম ওই লোকটা আমি তার থেকে দিন শিখতাম আমি দেখলাম যে তার থেকে দিন শিখার সুযোগ আছে আমি শিখছি কিন্তু আমি দেখলাম যে সে লোকদেরকে খুব বেশি করে ছটকা দান খরাতের ওয়াজ করে চারিটি দেওয়ার জন্য তো সবাই তার কাছে অনেক চারিটি দান খরা দিয়ে যায়। সে এগুলো কিচ্ছু গরিব মিছিলকে দেয় না শুধু নিজের জন্য জমা করতে থাকে তার খাজানা ভর্তি করে ফেলছে আমি তো হতবাক এত সুন্দর দিনের খবর তার কাছে নিতে আসছি তার ভিতরে দেখি এই দূর অবস্থা আমি চুপচাপ আছি কিন্তু আমি তার থেকে যা শিকার কিছু শিকার চেষ্টা করছি কিন্তু তার এগুলো দেখি তো আমার ভিতরে ভিতরে প্রচন্ড গ্রিনারি রেখেছে তারপরে লোকটা মরে গেল একদিন তাদের এই বড় একজন ট্রেস্ট মারা গেল এখন সবাই মিলে ওই শহরে বা ওই এলাকার তার জন্য অনেক প্রস্তুতি ভালো ফিনোর আয়োজন করবে অনেক বড় তার জানাজার ব্যবস্থা ইত্যাদি করবে টোরবে তা আমি আর সহ্য করতে পারলাম না তার দুর্নীতি তো আমি দেখেছি নিজের জন্য জমা করে রাখছিল তোমার কাছে কোনো প্রমাণ আছে তুমি এত বড় কথা বললা যে আসে দেখবেন আসেন এদিকে আসেন তার তার কেউ নাই তোর ঢুকাইয়া তার সাতটা বড় মটকা সাত মটকা সোনা উপার যত রকমের কয়েন ছোট দাও করা হবে না এর একবারে মানে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আস এবং তাকে মরে গেছে তারপরে তারে শুলিতে চড়াও মরা লাশের সুলিতে চড়ালো এরপরে পাথর দিয়ে তাকে মৃত্যু অবস্থায় তাকে তারা প্রস্তাব নিক্ষেপ করে জঙ্গলে ফেলে দিয়ে আসলো এখন তার জায়গায় ওই তাদের ওই এবাদাত খানার দায়িত্ব নিয়ে আসছেন আরেকজন ইমাম বা খাদেম ধর্মের যিনি পৃষ্ঠ সে আসলো আমি তার খেদমত করে তার থেকে শেখা শুরু করলাম যে এই লোকটার অবস্থা হলো এই প্রিস্টের অবস্থা হলো যে আসলে নামাজ কালাম ঠিক মতো পড়ে না তবে একটা জিনিস ভালো দেখলাম তো দুনিয়ার পয়সা করি খাওয়ারও লোভ নাই আবার আখেরাতে জাননাতে যাওয়া লাগবে নামাজ পাওয়া লাগবে সেটারও লোভ নাই যাই হোক ওর থেকে কিছু ভালো মনে হইলো আমার কাছে মন্দির ভালো তো আমি তার সঙ্গে আসি কিন্তু দেখলাম যে খুব অ্যাক্টিভ ছিল লোকটা একেবারে সবকিছু ঠিকঠাক রাখার জন্য দিনদারি পয়সা করি কিছু নাই ঠিক আছে যাই হোক তার কিছু সময় কাটাইলাম এখন আস্তে আস্তে এই লোক এখন মৃত্যু পথে পতিত হচ্ছে যে তার মদ ঘনিয়ে আসছে আমি তাকে বললাম যে এতদিন আপনার খেদমত করলাম কিছু দিনদারি শেখার চেষ্টা করলাম আপনি মরে গেলে আমি কার কাছে যাবো আমার একটু অসিয়ত করেন কার কাছ থেকে দিন শিখবো কোথায় গা রেকমেন্ড করেন তখন তিনি বললেন আমাদের এলাকায় দিনদারি বেশি ভালো নাই আসলে এখানে ভালো মানুষ পাবাটা পান ভালো আলেম কেউ নাই তো যাই তাহলে তোমাকে এখান থেকে অনেক দূরে যেতে হবে ইরাকের মাউসেল এলাকায় ওই মাউসেল যেটা মহজেল বলে ওই এলাকায় যদি যাও এখানে একজন ভালো ব্রিষ্ট আছে ভালো আলেম আছে তার কাছে গেলে তুমি শিখতে পাবা তখন তিনি বলেন হয়ে গেল আমি তারপরে এখান থেকে চলে গেলাম সেখানে মৌসুলে এই যদি কখনো তোমার কাছে আসে ভালো ছেলে তাকে একটু খেয়াল করো তাকে একটু যত্ন করো বেসর আমাকে গুরুত্ব দিল মহিলের ওই লোক তার সঙ্গে আমি থাকলাম মোটামুটি যাই ছিল তার কিছু খেদমত করলাম তার কাছে আপনার যদি মৃত্যু হয়ে যায় আমার জন্য কি ওসিয়ত করবেন কার কাছে যাব কার কাছে আমি শিখবো আমাকে একটু ওসিয়ত করে দেবেন তখন সে বলল যে তুমি যদি সহি কিছু জানতে চাও তাহলে নাসিবাইন এলাকায় যেতে হবে তোমাকে নাসিবাইন এটাও ওই মহল থেকে আরেকটু দূরে এরাকের ভিতরে আরেকটি এলাকা ওইখানে যাও অমুক আছে সেখানে তার সঙ্গে তুমি কিছু সময় কাটালে তোমার ভালোই দিনের কিছু শিখতে পাবা আমি কাছে গেলাম গিয়ে আমি সব খবর বললাম যেভাবে উনি আমাকে রেকমেন্ড করেছেন আপনার কাছে উনি তো হয়ে গেছে আমি আসলাম আমাকে একটু সুযোগ দেন আপনার খেদমত করা কিছু দিন শেখার তিনি এলাহ করলেন এরপরে কাজ করতে করতে কিছুদিন সময় কাটালেন তারপরে এখন এই লোকের মৃত্যু সময় হয়ে গেছে শরীর খারাপ হয়ে গেছে বুঝতে পারলেন সালমান এই বেচারা বাঁচবেন না এখন তিনি বললেন যে আপনি যদি দিন আসে চলে যান আমি কার কাছে যাব বলেন একটু একটা রাইট লোককে আমাকে একটু ভালো একজন আলমকে আমাকে রেফার করেন কার কাছে যাব। তিনি বললেন যে আমি তো দেখতে পাচ্ছি যে এই এলাকায় আশেপাশে কেউ নাই তোমাকে অনেক দূরে যেতে হবে কোথায় যে আমরিয়া আমা তুরস্করের ভিতরে পড়েছে একটা জায়গা ওইখানে একজন ভালো আলেম আছে তার কাছে যাও তুমি আসলে কিছু শিখতে পাবে তার কাছে গেলে তার কাছে চলে যে তার কাছে আমি থাকলাম খেদমত করলাম দিন শিখতাম আর সে আমাকে অ্যালাউ করলো আমার এখন বয়স হয়ে গেছে কিছু টাকা পয়সা জোগাড় করা আমি কিছু টাকা পয়সা জোগাড় করে ফেললাম যে ভবিষ্যতে কি হবে তবে খেটমত করে দিন কাটছে আমার তো কিছু ভবিষ্যৎ আছে আমি কিছু ব্যবসা বাণিজ্যের আমার ভালো স্কিল ছিল আমি ফাঁকে ফাঁকি কিছু ব্যবসা বাণিজ্য করে অনেক সম্পদের মালিক হয়ে গেলাম মোটামুটি অনেকগুলো গরু আর অনেকগুলো ছাগলের বিশাল বাতান আমার হয়ে গেল অল্প কয়দিনের মধ্যে এরপরে আমি যখন শেখের ভিতরে আসলাম তখন শেখ আমাকে এই আমি আর এই যে বড় আলেম তাকে বললাম যে আমি তো একটা বিশেষ উদ্দেশ্যে আসছি দিন পাওয়ার জন্য এখন আপনার এখানে দিন পাওয়ার চেষ্টা করলাম মোটামুটি ভালোই এখন আপনার যদি কিছু ঘটে যায় তারপরে আমি কার কাছে দিন শিখবো আপনার মৃত্যু হয়ে গেলে একটু কাইন্ডলি আমাকে গাইড করবেন কার কাছে যাব তখন তিনি বললেন যে কুননা মিনান শোন প্রিয় বৎস আমি দেখতে পাচ্ছি না এমন কোন লোক তোমাকে দেখাবো যে আমাদের দিনের মধ্যে আছে ভালো এলম আমল ওয়ালা তার কাছ থেকে তুমি কিছু পাবা বরঞ্চ আমার কাছে ফুটে উঠেছে আখিরি নবী আসার টাইম হয়ে গেছে এবং তিনি ইব্রাহিম আল্লাহলামের ধর্ম নিয়েই আসবেন ওটাকেই পুনরুজ্জীবিত করবেন সেই ইসলাম নিয়েই আসবেন এবং তিনি আসবেন কিন্তু আরব দেশের কোন এক জায়গা এবং তিনি যেখানে ওনার পজিশন ঠিক করবেন যেখানে তিনি সর্বশেষে ওনার আস্থানাকে মজবুত করে বসতে পারবেন সেই জায়গাটা কিন্তু কাল দুইটা কালো পাহাড়ের মাঝখানে একটা ভূমি যেটা অনেক বেশি খেজুর গাছ দ্বারা পরিপূর্ণ থাকবে ওইটা হল তার এলাকা ওনার আসার সময় হয়ে গেছে তুমি ওই এলাকায় এখন যদি তুমি পৌঁছার চেষ্টা করো তাহলে যে কোনো সময় তুমি খবর পেয়ে যাওয়া যে উনি দুনিয়াতে এসে গেছেন আখিরি নবীকে তুমি আর মিস করবা না তার আগে আমাদের এই এই ধর্মের মধ্যে আর এখন ঠিকঠাক কিছু নয় সবকিছু ভালো আলেম ছিলেন তিনি আরো বললেন আমি তোমাকে বলে দেই যে কিছু লক্ষণ হবে কি তাকে দেখলে তুমি তিনটা জিনিস তার মধ্যে পাবা আখেরি নবীর মধ্যে এক নম্বর হচ্ছে তিনি খান না দুই কান্তের মাঝখানে পেছনে নবুয়া শিল মোহর আছে তুমি যদি পারো ওইখানে পৌঁছার জন্য উদ্যোগ নাও এটা তোমার জন্য বেস্ট রেকমেন্ডেশন বেস্ট সাজেশন সালমান বললেন যে আমরা কথাটা সিরিয়াসলি নিলাম আর কিছুদিন হয়ে গেলে আমি চিন্তা করলাম না আমি কিভাবে না না কিভাবে পৌঁছবো কার মাধ্যমে তো অপেক্ষা থাকলাম যে কেউ আরব দেশের বণিক দল কেউ আসে কিনা কোন ব্যবসায়ীরা আসে কিনা তাহলে আমি তাদের সঙ্গে একটা লেনদেন করে তাদের সঙ্গে চলে যাবো আসলো কিছুদিনের মধ্যেই আরব দেশের বনিক দল আসলো তারা তাদের এক গ্রুপ আসলো আসার পরে তাদের সঙ্গে আমি কথাবার্তা বললাম তারা কাল গোত্র একটা ছিল আরব দেশের কাল গোত্র এরা ওখান থেকে এসেছিল তাদের সঙ্গে আমি আমার আইডিয়া শেয়ার করলো আমি তো আরব দেশে যেতে চাই তোমরা তো আরব দেশের লোক আমাকে একটু সঙ্গে নিয়ে যেতে পারবা তারা বললো যে কি দিবা আমাদেরকে তো আমরা তোমাকে নিয়ে গেলে বলে এই যে গরুর পাল ছাগলের পাল দেখছেন সব দিয়ে দেব তারা খুব খুশি হয়ে গেল ফাইন তারা গুলা নিয়ে ফেললো নিয়ে হয়তো ওগুলো হাঁকে নিয়ে আসলো বিক্রি করে দিল যাই হোক মোটামুটি তারা পেয়ে গেল আমাদের সঙ্গে যাবা অমুক তারিখে আমরা সবাই যখন যাবো আমাদের সঙ্গে যাবা ঠিক তিনি রওনা করলেন আসতে আসতে যখন তারা আসলো প্রায় মদিনার কাছাকাছি তবুক থেকে মদিনার দিকে রওনা করে দিলে একটু কাছাকাছি একটা জায়গা ছিল তার নাম হলো এই এলাকার নাম হলো ওয়াদি আল ওইখানে যখন আসলো এরা আমার প্রতি জুলুম করলো ওইখানে একটা ইহুদি ছিল তার কাছে বললো আমাদের দাসকে তোমাদের কাছে বিক্রি করে দিব কত দাম দিবা দিল আমাকে বিক্রি করে। কীর্তিক কীর্তাস হিসাবে বিক্রি করে দিল আমাকে তারপরে তার কাছে থাকলাম তো ওই দেশে ওই ওয়াদি আল কোরাতে যখন গেলাম দেখলাম যে এখানে অনেক খেজুর গাছ আছে তাহলে তো পৌঁছে গেলাম কিনা অনেক খারাপ হয় না খেজুর গাছ দেখা যায় আবার মনে হয় না মনে হয় না এইটা বলে যেভাবে উনি বলেছিলেন ওই রকম খেজুর গাছ না আর দুদিকে কালো পাহাড়ের যে ইয়া থাকবে ওইটাও মনে হয় পুরোপুরি মিলে না একটু সংশয়ের মধ্যে আছি তারপরে এই অবস্থা আমি আছি আর তার কাছে যে মালিকের কাছে বিক্রি করে ইহুদি মালিকের কাছে আসি ওই ইহুদি মালিকের কাছে মদিনার থেকে আরেক ইহুদি এসেছিলেন তার আত্মীয় তার কাজিন থেকে সে আবার আমাকে তার কাছেকে কিনে নিয়ে গেল মদিনার দিকে তো আবার আমি এখন তার কাছ থেকে এর মালিকানায় চলে গেলাম সে আমাকে মদিনা নিয়ে আসলো যেই মদিনা নিয়ে আমাকে ঢুকলো নতুন মালিক মদিনা ঢুকি আমার কাছে মনে হলো সেইটা এই খেজুর গাছওয়ালা এই জায়গায় পাহাড় আমার মনে হয় আমি ঠিক জায়গায় পৌঁছে গেছি তখন আমি আলহামদুলিল্লাহ ওখানে থাকলাম আল্লাহ করছি যে জায়গা মনে হয় পেয়ে গেছি এখন নবী কবি কোথায় আসবেন দেখি আল্লাহ কি করে ইন্তজারে আছি তো নবী করিম গল্প গুজব করবো না জিজ্ঞাসা করবো সে সময় তো আমার নাই এমন কাজে আমাকে করায় ওকে অতফ এর ভিতরেই নবী করিম সাল কি করলেন তিনি মোদিনায় হিজরত করে চলে আসলেন তখন তো খবর সারা রাষ্ট্র হয়ে গেল মোদিনার ভিতরে তো যখন তিনি মদিনায় ঢুকেন তখন সমস্ত মোদিনা স্লোগান রাসুরহাম্মুরাল্লান মোদিনা চলে আসছেন মোদিনা চলে এসেছেন এই মোদিনার জনগণের স্লোগানে মোদিনা মুখরিত হয়ে গেছে সেটা সবাই শুনছে আমি শুনছি আর আমি তখন যেই মুহূর্তে স্লোগান শুনি ওই সময় আমি খেজুর গাছের উপরে আছি ওই খেজুর গাছের ওগুলা ক্লিন করা লাগে আর কি তারপরে কি জন্য চিল চুলি করে আমি বুঝতেছি না কিন্তু কিছু একটা শুনছি এরপরে যখন আমি কাজ করছি আমার মালিক গাছের নিচে আসে আমাকে দেখাই দিচ্ছে এভাবে কর আমি গাছের উপরে কাজ করছি আর মালিকের আরে কাজী না কথা বলতে এক খবর নিয়ে খবর নিয়ে এসে মালিকের ছেলে বলে ধ্বংস করুক এ কি ঘটনার বেটা অল্লাহ ইন্মুস্তি কোবা আলাহাবি যে মোদিনা নাকি একটা খবর আসছে কোবা নাকি এক লোক এসে পৌঁছে গেছে মক্কা থেকে হিজরত করে সে নাকি নবী এই খবর পেয়ে গোটা পিছনে ঐক্যবদ্ধ হয়ে গেছে না সালমান বলেন যে যেই তার মুখ এই কথা শুনেছি এই কথাটা শোনার সঙ্গে খবর শোনার সঙ্গে সঙ্গে আমার বডির মধ্যে এমন একটা শেক করে উঠলো রে আমি তো পাইয়ে গেছি বোধ হয় তুমি ওই নবী এটা আমার ভিতরে এমন ক্রিয়া করলো আমি মনে আনন্দের কারণে আমি পড়ে যাওয়ার অবস্থা তারপরে তারপরে আমি টাকা নেমে আসলাম এসেই তার যে কাজিন খবর দিলে তাকে বললাম মাদা তাকুল মাদা তাকুল কি খবর আপনার কাছে কি বলতেছিল নাকি সালমান বলে এই আমি যখন জিজ্ঞাসা করলাম আমার মালিক তো আছে মালিক আমার এরপরে এমন রাগ হয়ে গেল এবার আমার গালের মধ্যে। মা হাদা তোমার কি দিল্প না হয়েছে আসবে আলা আমলে যাও তোমার কাজ করো কাজ মন দাও সালমান বলেন যে আমি তা বেশি প্রকাশ করলাম না না কিছু নাই আমি জিজ্ঞাসা করলাম কি জানি হয়েছে কি খবর জানি বললো এটার জন্য একটু থেকে পড়ে থাকলেও বা বিভিন্ন রকমের খেজুর টেজুর কিছু জোগাড় করে আমি রাতের অন্তকারে একদিন চলে গেলাম রসুল উল্লা সাল কাছে কবা কবায় তখন তিনি এসে আসেন নিয়ে ওনাকে বললাম যে আপনি নাকি একজন খুব ভালো মানুষ আপনার খবর পাইছি ভালো করে পরিচয় দেয় নাই আর উনি যে রসুল এটাও জিজ্ঞাসা করেন শুনছি আপনাকে খুবই ভালো মানুষ রসুল পরীক্ষা করতেছে যে উনি ও তিনটা প্রমাণ আছে কিনা উনার কাছে আপনি নবী কিনা এটা জিজ্ঞাসা করেনা কারণ যদি মিথ্যা নবী হয় তাহলে বলবো হা আমি তো নবী কাজে এসে চেক করবে বলে যে আপনি অনেক দূর থেকে আসছেন শুনছি আপনি ভালো মানুষ আপনার সঙ্গে কিছু গরিব মিশ্র লোকজন আছে। তো আমি এক কাজ করছি যে কিছু সদকার খেজুর নিয়ে আসছিলাম আপনার জন্য আর আপনার এই সঙ্গী সাথী যারা খানা দানায় কষ্ট করছে মেহরবানি করে নিবেন দাও নিয়ে তুমি সাহাবাদীকে বললেন গরিব সাহাবাদীকে তোমরা খাও উনি খেলেন না সালমান বলে মনে মনে দেখলাম যে একটা তো পাই গেছি প্রমাণ দেখি বাকি দুইটা কেমনে পাই তিনি চলে গেলেন তারপরে পরের দিন আবার কিছু খেজুর নিয়ে আসলেন বললেন যে এইগুলো আনছি আপনার জন্য হাদিহিয়া নিলেন এবং তিনি খাইলেন খার পরে সালমান বললেন এখন কিভাবে দেখা যায় ওকে এই ঘটনা ঘটে মোদিনায় আসার পরে দুই কাণ্ড ঘটলো কোবাতে এরপরে তিনি মোদিনায় আসার পরে থার্ড ডেতে সালমান আবার আসলেন ফাইনালটা দেখার জন্য আলগার কাজ যেটা বাকিয়া কবরস্থান যেটা আছে সেখানে একটি জানাজা হচ্ছিল তিনি ওই জানাজা শরিক হয়েছেন রসুল্লা সাল্লাম কবর দেওয়ার জন্য দফন করার জন্য এসেছেন আর কবর টবর খোঁড়া হচ্ছে এই মুহূর্তে নবী করিম সাল্লাম বসে আছেন। তো সালমান কি করেছেন তিনি নবী করিম সাল্লাহাম পিছনে গিয়ে বসছেন যে ওনার পিঠের মধ্যে যে এটা আছে এটা দেখা যাওয়ার কোনো সুযোগ হয় কিনা গায়ের মধ্যে চাদর আছে ওনারা তো অনেক সময় কাপড় মানে পাঞ্জাবি বা কর্তার ঠিক থাকতো না নিচে একটা চাদরের মতো পরতেন উপরে আরেকটা চাদরের মতো গায়ে দিতেন রসুল রসাল অনেক সময় যেটা যেন আমরা এখন এহরাম এহরামের কাপড় যেভাবে পরি এরকম পড়তেন ওনারা ম্যাক্সিমাম টাইমে তো উনি চিন্তা করলেন যে কোনো সময় গাটা টা চুলকালে যদি ওনারা এটা নিচে পড়ে যায় তাহলে আমি পট করে দেখে নেব উপরের অংশের থেকে নবত শিলটা দেখা যায় কিনা নবী করিম সাল্লাম তখন তিনি বললেন আস্তে করে একটু চাদরটাকে একটু নিচে করে দিলেন রস রস অনশ করেছে আমি দেখতে পেলাম খে নবুয়ের শিল মোহরে নবুয়াত আলাইহ ও কাববেল হু আব আমি ওনার পিঠের উপরে ওই জায়গার মধ্যে চুনুধি কান্দে থাকলাম আমি কানতে থাকলাম তিনি কি খুশি খুশির কান্না আমি পেয়ে গেছি কি সংগ্রাম করেছেন পাওয়ার জন্য কি জার্নি করেছে গোলাম কিত দাসের পর্যন্ত পৌঁছে গিয়েছেন রসুল তখন দেখলেন যে আমি চুমুখে কান্না করছি ওনাকে জড়িয়ে ধরে পিছন দিক থেকে তিনি তাহাউয়াল তিনি বললেন তাহা উল তুমি এদিকে আসো তাহাউল তু আমি সামনে আসলাম তারপরে বললেন তিনি আমাকে কি ঘটনা তোমার ব্যাপার কি তখন তোমার কাহিনী বলো সব সাহাবিদ তিনি কাহিনী বললেন আর অবশ্যই তিনি কালিমা পড়ে ফেললেন এভাবে তিনি ইসলামী দিকে আসলেন সালমান কোন স্বাধীনতা নেই তিনি কোন রকমের নিজে একলা একলা হতে নামাজ খালাম সবসময় নামাজে আসতে পারেন না যখন আসতে পারেন পারেন যখন বদর অহদ এই সমস্ত যে হাতে ডাক আসলো সব সাহাবিরা সারা দিল কিন্তু তিনি তো পারলেন না কারণ তার স্বাধীনতা নেই তিনি তো গোলামের অধীনে আছেন মালিকের অধীনে গোলাম হয়ে আছেন তো নবী করিম বললেন সালমান অনেক দিন তুমি করলে আমি এখন চিন্তা করছি যে তোমাকে মুক্ত করা যায় কাতেব তুমি মুকাতব হয়ে যাও মুকাতব মানি হলো কোনো কৃত দাস যদি মনিবের সঙ্গে চুক্তি করে যে মনিপ বলবে কত টাকা দিলে আমি তোমাকে মুক্ত করে দেব জাস্ট ওয়ান মিনিট ইনসার কত টাকা দিলে আমাকে মুক্ত মুক্ত করে দেবেন একটা এগ্রিমেন্ট করল তখন সে সেগ্রিমেন্ট করে দিল তোমাকে আমি মুক্ত করার জন্য চুক্তি করতে পারি তো শর্ত হচ্ছে তুমি আমাকে তিনশোটি খেজুর গাছের চারা লাগিয়ে দিবে যেগুলো সবগুলো টিকে যায় একটাও মরে না আর তার সঙ্গে তুমি চল্লিশটি উপিয়া চল্লিশটি মুদ্রা রৌপ্য মুদ্রা তুমি আমাকে দান করবে চল্লিশ হবে না এরকম তিনশোটি চারা এই বিষয়ে তিনি চুক্তি করে নবীকার ইমসালামের কাছে আসলেন রসুলাম স্বাভাবিক সঙ্গে পরামর্শ করলেন সালমানকে আমরা কিভাবে হেল্প করতে পারি তার জন্য তিনি একটি প্ল্যান বানালেন যারা কিছু অংশ আমরা গত সপ্তাহে শুনেছিলাম এর বিস্তারিত আরও আসবে কিভাবে ওনার প্ল্যান কার্যকরী হল এবং তিনি মুক্ত হলেন